রমাদান উপলক্ষে ওইস এর বিশেষ লেকচার সিরিজ ধুলিমরিন উপহার রমাদান এই অডিও সিরিজটি শাইখ আহমদ বিখ্যাত হাফিজার সিরিজ অফ অনুকরণে নির্মাণ করা হয়েছে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 সেই ব্যক্তি খারাপ এলাকা ছেড়ে নতুন এক শহরে যাওয়ার পথে দুই এলাকার মাঝে এক জায়গায় মারা গেল তখন সৎ আত্মা গ্রহণকারী ফেরেস্তা এবং অসৎ আত্মাগ্রহণকারী ফেরেস্তাদের মাঝে এ নিয়ে ঝগড়া বেঁধে গেল আর আল্লাহ তখন তার সম্মানে জমিনকে এমনভাবে সংকুচিত করে দিলেন যেন সৎ আত্মা গ্রহণকারী ফেরিস্তারা তাকে গ্রহণ করতে পারে ভেবে দেখুন যে লোকটি একশো জন নিরীহ মানুষকে হত্যা করলো এবং তারপর তবা করল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 কিন্তু আল্লাহ বলেন এরপর তারা তবা করেনি এমন কোনো গুনাহ নেই যা খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট আপনি তবা করবেন এবং আল্লাহ সব মাফ করে দিবেন রমাদানি এর জন্য শ্রেষ্ঠ সময় এখনই শুরু করুন প্রথমত অতীতের জন্য অনুতপ্ত হন প্রতিজ্ঞা করুন ওই কাজ আর করবেন না এবং বলুন আস্তাক ফির্লাহ যদি এর সাথে অন্য মানুষের হক জড়িত থাকে ता सरसि ते से फिरिए दिन और सम्भव ना हम परोक्ष जदि मन एर कारण फिटनास सृष्टि होते हैं तरज दा कर तरह नामे दान सदाखा करो कम उल्लेख कर खूब ही सहज आपनी आंतरिक भावे क्ज करल्ला कसम अल गफुर आल रही ग्रहण करबें তিনি তার বান্দাদের তবা কবুল করেন পাপসমূহ সমূহ মার্চনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত আছেন সুরা সুরা আয়াত পঁচিশ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন अल्लाहर चाहते तहबा ग्रहण कर रूपान्तर कर কিন্তু যারা তা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের পাপকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আলফুর কান আয়াত সত্তর এবং তিনি তবা করার জন্য তাদেরকে ভালোওবাসবেন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 আল্লাহর কাছে আপনার তবার ঘোষণা দিন পাপ করার কষ্টে কাঁদতে থাকুন এবং আল্লাহর পথে যাত্রা শুরু করুন এমন এক ছায়া যা আপনাকে কখনো ছেড়ে যাওয়া নয় তৎকর্মশীলদের জন্য এক সান্ত্বনা রমাদান হল সমৃদ্ধি অর্জনের সময় নিজের জ্ঞান অথবা ভালো কোনো আমল নিয়ে অহংকার করবেন না আল্লাহর কসম এগুলো আপনার যতই বেশি থাকুক না কেন আমরা সবাই পাপের নৌকায় সফর করছি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 भलोरे जिन्हें ना सुरम्क आयात चौद आल्ला बार बार ही गुण करब बुनाते जान का सृष्टि करभाव कम कारण तीन सृष्टिकरता हादीसे फिर आस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 आल्लाम अवतरण करेंुरूप नब सु सब देखेंतारो आल्लाम समय अवतरण करें जख सबा गुना कर घुमाचे तराम कि देखे बा हराम कि पान कर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 ذَكَرٌ او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبا ولا نجزيانهم اجرهم باحسن ما كانوا يعملون যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করবো দুনিয়াতে এবং প্রতিদানে তাদেরকে জান্নাতে উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দিবো যা তারা করত সুরা আননাহাল আয়াত ৯৭। আবার এর বিপরীতটাও সত্য ইবেন আবি মোলাইকাহ বলেছেন যখনই আসমা রাজিয়াল্লাহ আনহা এর মাথা ব্যথা হতো তিনি মাথা চেপে ধরে বলতেন নিশ্চয়ই এটা আমার কোনো গুনাহের কারণে হয়েছে এবং আল্লাহ এর অধিকাংশই মাফ করে দিয়েছেন এই বিষয়ে কোরআনের বক্তব্য পরিষ্কার এবং ব্যর্থহীন तुम्हारे ऊपर जब विपद आपद पतीत है फल एम गुना क्षमादुल्लबीन रईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रस मीडिया डट अथवा www.facebook.com slash raindrops our youtube channel www.youtube.com slash raindrops